কাব ইবনু মালিক রাজিয়াল্লাহ তাল্লু হতে বর্ণিত আল্লাহর সাল্লা যুগে তিনি ইবনু আবু হজরাদের নিকট তার প্রাপ্য সম্পর্কে মসজিদে নবীতে তাগাদা করেন এতে উভয়ের আওয়াজ উঁচু হয়ে গেল এমনকি সে আওয়াজ আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম তার ঘর হতে শুনতে পেলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তার ঘরের পর্দা সরিয়ে তাদের দিকে বের হয়ে এলেন এবং কাব ইবনু মালিককে ডেকে বললেন হে কাব উত্তরে কাব বললেন লাখা ইয়া রসুল্লাহ তখন নবী সাল্লাহু আলসাল্লাম হাতে ইঙ্গিত করলেন যে তোমার প্রাপ্য হতে অর্ধেক ছেড়ে দাও কাব রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বললেন হে আল্লাহ রসুল আমি তাই করলাম তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম ইবনু আবু হদরাত রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বললেন উঠো এবার বাকি ঋণ পরিশোধ করো